শাইখ আহমদ মুসা জিব্রিলের তাহফসিরের বাংলা অডিওবুক সিরিজ পরিবেষ্টিত হচ্ছে মুবাশশিরিন মিডিয়ার শো জন্য আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ ওয়া আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আম্মা বাদ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 আজকে আমরা চতুর্থ মূলনীতিটির আলোচনা শুরু করব ইনশা আল্লাহ তালা চতুর্থ মূলনীতিটি হচ্ছে সাবর। লেখক বলছেন আলমাস আল্লাহ আলাল আল আল আজি আলমাস আল্লাহ আসব্রু আলাল আজাহিহি চতুর্থ মূলনীতিটি হচ্ছে দাওয়ার কর্তব্য পালনে সম্ভাব্য কষ্ট ও বিপদ বিপর্যয়ে সাবর করা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 সবর হলো দায়ীর অন্তরের নূর যা কখনো ম্লান হয় না সবর হলো দায়ির জন্য জওয়ায়ুল্লাহ ইয়াকবু এমন এক ধ্রুতগামী ঘোড়া যা কখনো হোঁচট খায় না এ হল জুনদুল্লা ইউজাম অপ্রতিরোধ্য সেনা দল সবর হলো দায়ীর হুসনুল্লাহ ইহদাম এক অভেদ্য দুর্গ আর তাই দিন মেনে চলা প্র্যাকটিসিং মুভমিন হিসেবে দায়ী হিসেবে আপনার ধৈর্যশীল হওয়া প্রয়োজন নিঃসন্দেহে মুমিন মাত্রই প্র্যাকটিসিং কিন্তু পরিস্থিতির খাতিরে আজ প্র্যাকটিসিং শব্দটি আমাদের আলাদাভাবে উল্লেখ করতে হচ্ছে সবর হল বর্ম একজন সৈনিকের জন্য যেমন তার বর্ম হেলমেট ও বুলেট প্রুফ পোশাক থাকে একজন দায়ির জন্য সবর ঠিক তেমন আল্লাহ সুবাহ ধারণ করো এবং এটা সবরকারীদের জন্য অত্যন্ত সম্মানজনক বিষয় আল্লাহআ বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন মা বা আল্লাহর সান্নিধ্য দুধরনের প্রথম প্রকার হলো মা আম্মা সাধারণ বা সার্বজনীন অর্থে আল্লাহর সান্নিধ্য এই মা হচ্ছে সমগ্র বিশ্ব জগৎ আল্লাহ তাল্লাহার জ্ঞানের আওতাধীন জ্ঞানের মাধ্যমে সান্নিধ্য আরেক প্রকার সান্নিধ্য আছে আল্লাহ তাল্লার বিশেষ সম্মানজনক সান্নিধ্য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 আপনি কি ভেবে দেখেননি যে নভমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে Allah তা জানেন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 যাই হোক সুরা মুজাদিলার সেই আয়াতের উদ্দেশ্য হচ্ছে তার জ্ঞান তিন ব্যক্তির মাঝে এমন কোন পরামর্শ হয় না যাতে তিনি তাদের চতুর্থ হিসেবে না থাকেন অর্থাৎ সেই ব্যাপারে তিনি জ্ঞান না রাখেন এটাই হলো মায়াতু আম্মা এর সপক্ষে আরও কিছু আয়াত রয়েছে যেমন সুরা আল হাদিদের চার নম্বর আয়াত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 बर्षित है और जातरा जेखने तुम आम जाहता देख आयतर मूल कथा हलने थकूं ना क्यों अपनी आल्लर ज्ञान मजे आम का मुत्ति फासिक जेई होक ना क्यों माइया सवार प्रजोज्य आयत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 আল্লাহর জ্ঞান বিশেষ ভাবে আপনাকে পরিবেষ্টন করে রেখেছে ওয়াসবিদু ইন্না আল্লাহু মাআস সাবিদিন আর তোমরা ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ তাআলা আসসাবিনদের ধৈর্যশীলদের সাথে আছেন সূরা আল আনফালের আয়াত আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবাতে বলেছেন সানিয়াস নাইনিযহুমা ফিলগোর ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্না আল্লাহু মাআনা তিনি ছিলেন দুজনের একজন যখন তারা অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম ও আবু বকর রাদি আল্লাহ আনহু যখন তারা গুহাতে ছিলেন তখন তিনি আপন সঙ্গীকে বললেন বিষণ্ন হও না আল্লাহ আমাদের সাথে আছেন মদিনায় হিজরতকালে রসুল উল্লাহ সাল্ল্লাহ আলহ সাল্লাম যখন গুহায় আশ্রয় নিয়েছিলেন তখন আবু বকর রাজি আল্লাহ তা আনহুকে তিনি বলেছিলেন লা ইন্না বিষণ্ন হও না ভয় পেও না দুঃখ করো না আল্লাহ আমাদের সাথে আছেন এটা ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ও সম্মানজনক সান্নিধ্য আবার আল্লাহ আল্লা সুবাহানাহালা যখন মুসা ও হারুন আলাই হিমুসালাতামকে ফিরে আউনের কাছে পাঠিয়েছিলেন তিনি বলেছিলেন ইন্মা আস মা আমি তোমাদের সাথে আছি আমি শুনি ও দেখি সুরাত আয়াত মাইয়া বিল খাবিল গুহার ভেতর রাসুল উল্লা সাল্লি সাল্লামের সাথে সান্নিধ্য মুসা ও হারুন আলহিমসাল্লাতসাল্লামের সাথে সান্নিধ্য সবরকারীদের সাথে সান্নিধ্য এই সবই হল জ্ঞানের মাধ্যমে আল্লাহ সুবাহআলার বিশেষ মাইয়া বা সান্নিধ্য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 সবরকারীদের সাথে রয়েছে আল্লাহর বিশেষ সম্মানজনক ও প্রশংসা সান্নিধ্য সবরকারীদের জন্য রয়েছে আরও অনেক প্রতিদান আল্লাহ সুবাহালা সুরা আলী ইমরানে বলেন ওয়াল্লাহু ইউহেবু সাবির আর যারা সবর করে আল্লাহ তাদের ভালোবাসেন এই দুটো আয়াতের প্রতি লক্ষ্য করুন আপনারা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 যখন তারা বিপদে পতিত হয় তখন তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাব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 ফেরেশ তারা তাদের জান্নাতে প্রবেশ করাবে এবং বলবে সালামে এর পরিণাম কতই না চমৎকার তারা বলবে সালাম তারা তাদেরকে সবরের গুনাগুণের উপর ভিত্তি করে সালাম প্রদান করবে জন্যই রয়েছে অগণিত পুরস্কার সুরা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 অর্থাৎ হতাশা ও উদ্বিগ্ন হওয়া থেকে নিজেকে বিরত রাখা ও বাধা দেয়া আল্লাহ সুবাহুরাজুমারে বলেন তাকুমির রহমাতিল্লা তোমরা আল্লাহর রহমত থেকে না।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 বাতিল করে দেয় আমরা যদি অভিযোগ করি তাহলে কি আমাদের সবর বাতিল হয়ে যাবে এর উত্তর হল অভিযোগ দুইভাবে হতে পারে প্রথমটি খারাপ এবং পরেরটি মূলত অভিযোগ প্রকাশের সুন্দরতম পদ্ধতি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 फसबरुन जमील नहीं कथारों स्पष्ट उल्लेख आभिन्न किन्तु एकम्रल्लास भाला आल्लार अभिजोग कर अस्थिरता आल्लर का निबेदन कर पक्ष जा जानी सुरा यूसुफर छिया अर्थात केवल आल्लर जन्ई निर्धारण कर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 আমি তাকে পেলাম সবরকারী চমৎকার বান্দাসে নিশ্চয়ই সে ছিল প্রত্যাবর্তনশীল সুরাসের আয়াত এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি ঘোষণা আল্লাহ তালা তাকে ধৈর্যশীল পেয়েছেন যদিও তিনি অভিযোগ করেছিলেন তবুও আল্লাহ সুবহানাহালা তাকে সবরকারী আখ্যা দিয়েছেন তার অভিযোগ করার ব্যাপারটি বরং সেইসব সব অন্তর্ভুক্ত যে কারণে তিনি আল্লাহ তালার কাছে সবরকারী হিসেবে স্বীকৃতি লাভের মহান সৌভাগ্য অর্জন করেছিলেন তিনি আল্লাহর কাছে অভিযোগ করেছিলেন ইন্নিমাস দূর নিঃসন্দেহে আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে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 আমি আর আলোচনায় যাচ্ছি না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 আমি সংক্ষিপ্ত ফরোজ হুকুম পালনে সবর করা এরপর হল সবরু আল আল মসুইয়া অর্থাৎ গুনা থেকে বিরত থাকার সবর এই দুই প্রকারের সবরের একটি উদাহরণ হচ্ছে ফজরের সালাতে ঘুম থেকে ওঠা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 Thank <laughs> you.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 আল প্রথম তিন আয়াত এখানে আল্লাহ সুভায় নাহা বলছেন আমি তোমাদের পূর্ববর্তী লোকদেরও পরীক্ষা করেছি তারা তোমাদের চেয়ে কোনো অংশে কম ছিল না সুতরাং আল্লাহ সুভায় নাহুয়া তা অবশ্যই জানিয়ে দেবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী সুতরাং মুখে উচ্চারণ করলেই ইমান হয় না ইমান কেবল মৌখিক স্বীকৃতি নয় বরং অন্তর মৌখিক স্বীকৃতি ও আমলের সমন্বয় হচ্ছে ইমান প্রশ্ন আসতে পারে আল্লাহ সুবাহ কেন আমাদেরকে পরীক্ষা করবেন সুরা আলী সুবাহ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 আমাদের উপর কোন পরীক্ষা আসলে কখনো কখনো আমরা এর পেছনের আবার কখনো কখনো আমরা তা উপলব্ধি করতে পারি না আল্লাহ এখানে প্রকাশ করবেন না কিন্তু আমরা যদি আল্লাহ ও তার রাসুলে ইমান আনি আমাদের জন্য রয়েছে মহা প্রতিদান তোমরা আল্লাহ ও তার রসুল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 অনেকেই আছেন যাদেরকে একটু দুঃখ কষ্ট স্পর্শ করলেই মুহূর্তের মধ্যে তাদের চোখ মুখের ভাব পরিবর্তন হয়ে যায় চেহারার পরিবর্তনের সাথে সাথে তাদের নীতি আদর্শেরও পরিবর্তন হতে থাকে এত দিন ধরে দিনের যে বিষয়গুলো তাদের কাছে সুনিশ্চিত ফরজ হিসেবে বিবেচিত হতো হঠাৎ করেই সেগুলো শূন্যতে পরিণত হয় কিংবা শূন্য অপেক্ষাও কম গুরুত্ব পায় তাই তারা সেগুলোকে কাটছাট করে ফেলে ইতিপূর্বে তাদের কাছে আলওয়ালাওয়াল বাড়ার সংজ্ঞা ছিল একরকম আর এখন হঠাৎই সে मानुष की मन एक अब्याह पे जाने कल्ला क्यों एले क्या विपद आसल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 আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি পরবর্তী পর্বেও আমরা এই বিষয়ে আরও কিছু জানার চেষ্টা করবাইকুমুল্লাহ এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাসির মিডিয়ার ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ